শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ত্রয়দশ পরিচ্ছেদ নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্ত সঙ্গে বলরাম মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে ठाकुर श्री रामकृष्ण बलराम नरेंद्र भवनाथ रखाल बलराम मास्टर इंहारा घरे संगे बसिया आज अमावस्या शनिवार সাতই এপ্রিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ পঁচিশে চৈত্র ঠাকুর সকালে বলরামের বাড়ি আশিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন নরেন্দ্র ভবনাথ রাখাল ও আরও দু একটি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন তাহারাও এখানে আহার করিয়াছেন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 কেশব বাবার সাজিয়া ছিলেন। নরেন্দ্রাদি ভক্তের প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন কেশব সাধু যে শান্তি জল ছড়াতে লাগল আমার কিন্তু বাপু ভালো লাগল না অভিনয় করে শান্তি জল আর একজন পাপ পুরুষ সেজেছিল ওরকম সাজাও ভালো না নিজে পাপ করাও ভালো না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 ব্রহ্মকল্প তরু পরে বসেরে পাখি বিভুগুণ গাও দেখি গাও গাও ধর্ম অর্থ কাম ও মুখ্য, সুপক্ক ফল খাও বল বল আত্মারাম পড় প্রাণারাম হৃদয়ে মাঝে প্রাণ বিহঙ্গ ডাকো অবিরাম ডাকো তৃষিত চাতকের মতো পাখি অলস থেকোনা नरेंद्र आब गभुवन रंजन ब्रह्म परम ज्योति अनदिदेव जगतपति प्राणे प्राण पुनर गान चलते ओहे राजेशर देखा दाओ चरणे उत्सर्ग को दान कराण সংসার অনলকুণ্ডে ঝলসি গিয়াছে তাও কলুষ কলঙ্ক তাহে আবহৃত এর হৃদয় মোহে মুগ্ধ মৃত প্রায় হয়ে আছে দয়াময় মৃত সঞ্জীবনের দৃষ্টে শোধন করিয়ে ল অবশেষে নরেন্দ্র গাইলেন গগনের থালে রবিচন্দ্র দীপক চলে তারকামণ্ডল চমকে মতিরে ধূপ মলয়া নীল পবন চামড় করে সকল বনরাজি ফুটন্ত জ্যোতি রে কেমন আরতি হে ভবখণ্ডন তব আরতি অনাহত শব্দ বাজন্ত ভেরি নরেন্দ্র কাহিতেছেন চিদাকাশে হল পূর্ণ প্রেম চন্দ্রদয় नरेंद्र गान सम्त हईल ठाकुर भवनाथ के गान गवनाथ गया घन तोमा हेन के हिती सुखे दुखे सम बंधु एमन के पापताप भयारी सहस नरेंद्र बलते भवनाथ पानमाच त्याग कर ভবনাথের প্রতি সহাষ্যে শ্রীরামকৃষ্ণ বলিতেছেন সে কিরে পান মাছে কী হয়েছে ওতে কিছু দোষ হয় না কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ রাখাল কোথায় একজন ভক্ত বলিলেন আগা রাখাল ঘুমুচ্ছেন ইহা শুনিয়া সহাস্যে ঠাকুর বলিতেছেন একজন মাদুর বগলে করে যাত্রা শুনতে এসেছিল যাত্রা দেরি দেখে মাদুরটি পেতে ঘুমিয়ে পড়ল যখন উঠল তখন সব শেষ হয়ে গেছে তখন মাদুর বগলে করে বাড়ি ফিরে গেল ইহা শুনিয়া সকলে হাস্য করিলেন রামদয়াল বড় পীড়িত আর এক ঘরে শয্যাগত ঠাকুর সেই ঘরের সম্মুখে গিয়া কেমন আছেন জিজ্ঞাসা করিলেন বেলা চারটা হইবে বৈঠকখানা ঘরে নরেন্দ্র রাখাল মাস্টার ভবনাতভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর বসিয়া আছেন কয়েকজন ব্রাহ্মভক্ত আসিয়াছেন তাহাদের সঙ্গে কথা হইতেছে ব্রাহ্মভক্ত জিজ্ঞাসা করিলেন মহাশয়ের পঞ্চদশী দেখা আছে শ্রী রামকৃষ্ণ বলিতেছেন ওসব একবার প্রথম প্রথম শুনতে হয় প্রথম প্রথম একবার বিচার করে নিতে হয় তারপর যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামা মাকে মন তুই দেখ আর আমি দেখি আর যেন কেউ নাহি দেখে সাধনাবস্থায় ওসব শুনতে হয় তাঁকে লাভের পর জ্ঞানের অভাব থাকে না মা রাশ ঠেলে দেন প্রথমে বানান করে লিখতে হয় তারপর অমনি টেনে যাও সোনা গলাবার সময় খুব উঠে পড়ে লাগতে হয় এক হাতে হাপড় এক হাতে পাখা মুখে চোং যতক্ষণ শোনা না গলে গলার পর যাই গড়নেথে ঢালা হল অমনি নিশ্চিন্ত শাস্ত্র শুধু পড়লে হয় না কামিনী কাঞ্চনের মধ্যে থাকলে শাস্ত্রের মর্ম বুঝতে দেয় না সংসারের আসক্তিতে জ্ঞান লোপ পেয়ে যায় স্বাদ করে শিখেছিলাম কাব্যরস যত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 দেখলাম লোকে লোকারণ্য ইহা শুনিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলিতেছেন অনেক লোক একসঙ্গে দেখলে ঈশ্বরের উদ্দীপন হয় আমি দেখলে বিহবল হয়ে যেতাম